আবু হুরাইরা হ্রদ্লাহ তালন হতে বর্ণিত যে সাহাবিগন নবী সাল্লামকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল আমরা কি কিয়ামতের দিন আমাদের রবকে দেখতে পাব তিনি বললেন মেঘমুক্ত পূর্ণিমার রাতের চাঁদকে দেখার ব্যাপারে তোমরা কি সন্দেহ পোষণ করো তারা বললেন না হে আল্লাহ রসুল তিনি বললেন মেঘমুক্ত আকাশে সূর্য দেখার ব্যাপারে কি তোমাদের কোনো সন্দেহ আছে সবাই বললেন না তখন তিনি বললেন নিঃসন্দেহে তোমরা আল্লাহকে তেমনিভাবে দেখতে পাবে কিয়ামতের দিন সকল মানুষকে সমাবেত করা হবে অতপর আল্লাহ তালা বলবেন যে যার উপাসনা করতে সে যেন তার অনুসরণ করে তাই তাদের কেউ সূর্যের অনুসরণ করবে কেউ চন্দ্রের অনুসরণ করবে কেউ তাগুতের অনুসরণ করবে আর বাকি থাকবে শুধুমাত্র উম্মা তবে তাদের সাথে মুনাফিকরাও থাকবে তাদের মাঝে এ সময় আল্লাহতালা আগমন করবেন এবং বলবেন আমি তোমাদের রব তখন তারা বলবে যতক্ষণ পর্যন্ত আমাদের রবের আগমন না হবে ততক্ষণ আমরা এখানেই থাকব আর তার যখন আগমন হবে তখন আমরা অবশ্যই তাকে চিনতে পারব তখন তাদের মাঝে মহান পরাক্রমশালী আল্লাহতালা আগমন করবেন এবং বলবেন আমি তোমাদের রব তারা বলবে হ্যাঁ আপনি আমাদের রব আল্লাহ তালা তাদের ডাকবেন আর জাহান নামের উপর একটি সেতু স্থাপন করবেন রাসুলগণের মধ্যে আমি সবার আগে আমার উম্মত নিয়ে এ পথ অতিক্রম করব। সেদিন রসুলগণ ব্যতীত আর কেউ কথা বলবে না আর রসুলগণের কথা হবে আল্লাহম্মা সাল্লিম সাল্লিম অর্থাৎ খেয়াল্লাহ রক্ষা করুন রক্ষা করুন আর জাহান নামের বাঁকা লোহার বহু শলাকা থাকবে সেগুলো হবে সাদান কাটার মতো তোমরা কি সাদান কাটা দেখেছো। তারা বলবে হ্যাঁ দেখেছি তিনি বলবেন সেগুলো দেখতে সাদান কাটার মতোই সাদান চতুর্পার্শ্বর কাটা বিশিষ্ট এক প্রকার গাছ যা মরু অঞ্চলে জন্মে কাটাগুলো বাঁকা থাকে এগুলো প্রধানত উটের খাদ্য তবে সেগুলো কত বড় হবে তা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না সেই কাটা লোকের আমল অনুযায়ী তাকে তড়িত গতিতে ধরবে তাদের কিছু লোক ধ্বংস হবে আমলের কারণে আর কারোর পায়ে জখম হবে কিছু লোক কাটায় আক্রান্ত হবে অতপর নাজাদ পেয়ে যাবে জাহান্নামীদের হতে যাদের প্রতি আল্লাহ তালা রহমত করতে ইচ্ছা করবেন তাদের ব্যাপারে মালাইকাকে নির্দেশ দিবেন যে যারা আল্লাহর ইবাদত করত। তাদের যেন জাহান্নাম হতে বের করে আনা হয় মালাইকা তাদের বের করে আনবেন এবং সাজদার চিহ্ন দেখে তাদেরকে বের করে নিয়ে আসবেন তারা সাজদার চিহ্ন দেখে তাদের চিনতে পারবেন কেননা আল্লাতালা জাহান্নামের জন্য সাজদার চিহ্নগুলো মিটিয়ে দেয়া হারাম করে দিয়েছেন ফলে তাদের জাহান্নাম হতে বের করে আনা হবে কাজেই সাজদার চিহ্ন ছাড়া আগুন বাণী আদমের সব কিছু গ্রাস করে ফেলবে অবশেষে তাদের অঙ্গারে পরিণত অবস্থায় জাহান্নাম হতে বের করা হবে তাদের উপর আবে হায়াত ঢেলে দেয়া হবে ফলে তারা বাহিত ফ্যানার উপর গজিয়ে উঠা উদ্ভিদের মতো সঞ্জীবিত হয়ে উঠবে অতপর আল্লাহ তালা বান্দাদের বিচার কাজ সমাপ্ত করবেন কিন্তু একজন লোক জান্নাত ও জাহান্নামের মাঝখানে থেকে যাবে তার মুখমণ্ডল তখনও জাহান্নামের দিকে ফেরানো থাকবে জাহান্নামবাসীদের মধ্যে জান্নাতে প্রবেশকারী সেই শেষ ব্যক্তি সে তখন নিবেদন করবে হে আমার রব জাহান্নাম হতে আমার চেহারা ফিরিয়ে দিন এর দূষিত হাওয়া আমাকে বিষিয়ে তুলছে এর লেলিহান শিখা আমাকে যন্ত্রণা দিচ্ছে তখন আল্লাহ তালা বলবেন তোমার নিবেদন গ্রহণ করা হলো তুমি এছাড়া আর কিছু চাইবে না তো সে বলবে না আপনার ইজ্জতের শপথ সে তার ইচ্ছা মতো আল্লাহ তালাকে অঙ্গীকার প্রতিশ্রুতি দিবে কাজেই আল্লাহ তালা তার চেহারাকে জাহান্নামের দিক হতে ফিরিয়ে দিবেন অতপর সে যখন জান্নাতের দিকে মুখ ফেরাবে তখন সে জান্নাতের অপরূপ সৌন্দর্য দেখতে পাবে যতক্ষণ আল্লাহর ইচ্ছা সে চুপ করে থাকবে অতপর সে বলবে হ্যাঁ আমার রব আপনি জান্নাতের দরজার নিকট পৌঁছে দিন তখন আল্লাহ তাল্লা তাকে বলবেন তুমি পূর্বে যা চেয়েছিলে তাছাড়া আর কিছু চাইবে না বলে তুমি কি অঙ্গীকার ও প্রতিশ্রুতি দাওনি তখন সে বলবে হে আমার রব তোমার সৃষ্টির সবচেয়েতে হতভাগ্য আমি হতে চাই না আল্লাহ তাৎক্ষণিক বলবেন তোমার এটি পূরণ করা হলে তুমি এছাড়া কিছু চাইবে না তো সে বলবে না আপনার ইজ্জতের কসম এছাড়া আমি আর কিছুই চাইব না এ ব্যাপারে সে তার ইচ্ছা অনুযায়ী অঙ্গীকার ও প্রতিশ্রুতি দিবে সে তখন জান্নাতের দরজায় পৌঁছাবে তখন জান্নাতের অনাবিল সৌন্দর্য ও তার অভ্যন্তরীণ সুখ শান্তি ও আনন্দ পরিবেশ দেখতে পাবে যতক্ষণ আল্লাহ তাল্লা ইচ্ছা করবেন সে চুপ করে থাকবে অতপর সে বলবে হ্যাঁ আমার রব আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দাও তখন পরাক্রমশালী মহান আল্লাহ বলবেন হে আদম সন্তান কি আশ্চর্য তুমি কত প্রতিশ্রুতি ভঙ্গকারী তুমি কি আমার সঙ্গে অঙ্গীকার করনি এবং প্রতিশ্রুতি দাওনি যে তোমাকে যা দেওয়া হয়েছে তাছাড়া আর কিছু চাইবে না তখন সে বলবে হ্যাঁ আমার রব আপনার সৃষ্টির মধ্যে আমাকে সবচেয়ে হতভাগ্য করবেন না এতে আল্লাহ হেসে দিবেন। অতপর তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দিবেন এবং বলবেন চাও সে তখন চাইবে এমন কি তার চাওয়ার আকাঙ্ক্ষা ফুরিয়ে যাবে তখন পরাক্রমশালী মহান আল্লাহ বলবেন এটা চাও ওটা চাও এভাবে তার রব তাকে স্মরণ করিয়া দিতে থাকবেন অবশেষে যখন তার আকাঙ্ক্ষা শেষ হয়ে যাবে তখন আল্লাহ তালা বলবেন এ সবই তোমার এর সাথে সমপরিমাণ তোমাকে দেওয়া হলো আবু সাঈদ খুদ্রি রজিয়াল্লাহ তাল্লাহ্ন আবু হুরাইরা রজাল্লাহ তাল্লাহ্নকে বললেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছিলেন যে আল্লাহ তালা বলবেন এ সবই তোমার তার সাথে আরও দশগুণ তোমাকে দেওয়া হলো আবু হুরায়রা রজা আল্লাহ বললেন আমি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হতে শুধু এই কথাটি স্মরণ রেখেছি যে এ সবই তোমার এবং এর সাথে সমপরিমাণ আবু সাঈদ রজাল্লাহ তাল্লাহ্ন বললেন আমি তাকে বলতে শুনেছি যে এসব তোমার এবং এর সাথে আরও দশগুণ